আমি তানভীর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে আছে কোহোস্ট আশিক আহ আজকের মুসলিম গ্লাস পডকাস্টের ফার্স্ট পর্বে আমরা আলোচনা করবো ভ্যালেন্টাইন নিয়ে তবে তার আগে জেনে নেওয়া যাক আসলে পডকাস্ট কি আর দা মুসলিম গ্লান্টের আলোচনা শুরু করলাম যে পডকাস্ট শব্দটার সাথে আমরা আহ খুব একটা পরিচিত না বাংলাদেশে এখনো তবে মোরল কনসেপ্টের সাথে আই থিঙ্ক সবাই পরিচিত পডকাস্ট কাইন্ড একটা আছে বাট সেটা আমরা যাচ্ছি না বাট এখন বর্তমানের জিনিসকে বোঝায় যেটা সাধারণত বলি বাট অ্যাকচুয়ালি এটা এসেন্সিয়ালি এটা একটা পডকাস্ট একটা টক শো এবং একটা অডিও টক শো এই অডিও টক আমরা অনেকজনকে গেস্ট হিসেবে আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ সেখানে আমরা কথাবার্তা বলবো কথাবার্তা বলবো কি নিয়ে সেটা হচ্ছে আমরা পার করছি যে একই ঘটনা কে আমরা দুজন মানুষ একদম হান্ড্রেড পার্ট হান্ড্রেড এইটি ডিগ্রি অপোজিং ভিউ দিয়ে বিচার দেখছি লাইক অনেক সময় আমরা পেপারে দেখি যে কোনো এক নায়িকা স্পেশাল করলো সেটাকে বলা হচ্ছে সাহসী দৃশ্য একই বিষয়কে আমরা যেটাকে সাহসিকতা বলা হয় আমরা অনেকে বলছি সেটা হলো এক ধরনের অশ্লীলতা যেটাকে অনেক সময় বলা হয় চেতনা সেটার রিয়েলিটি হচ্ছে সেটা এক ধরনের ভাওতাবাজি তো এই আমরা একটা নির্দিষ্ট পার্সপেকটিভ থেকে একটা ঘটনাকে বা একটা ফেনো বা একটা আমাদের বাস্তবতাকে বোঝার চেষ্টা করব এবং সেটা হচ্ছে মুসলিম বা ইসলামিক থেকে দেখা আমাদের এখনকার সোসাইটিতে আমাদের টক শো হয় সেখানে অনেক ভাব গাম্ভীর্যের সাথে অনেক গুরুভার কথাবার্তা বলে বাট মোরল লেস তারা আসলে একটা লেন্স দিয়ে সেটা লেন্স দিয়েই সবকিছুকে বিচার করে এবং আমাদের সামনে আসলে প্রেজেন্ট করে অল্টারনেটিভ একটা পার্সপেকটিভ বা অল্টারনেটিভ গ্লাস থেকে আমরা সবকিছু গ্লাস দেখতে চাই সেখান থেকেই সেই ইচ্ছে থেকেই বা সেই প্রয়াস থেকে আমরা আজকের চশমা পানি খাওয়ার গ্লাস না কিন্তু না না চশমা ধরতে পারো তুমি ধরো যে তুমি একটা উঁচু একটা বিল্ডিং এ দাঁড়ায় আসো অনেক আহ হাই রাইজ একটা বিল্ডিং সেটা থেকে মনে করটা হলুদ গ্লাস আর তুমি সাদা পাঞ্জাই পড়া কথা মনে আগে আমরা পরিচয় হয়নি আমাদের গেস্টের সাথে আমাদের গেস্ট হিসেবে আজকে আছে সালমান আচ্ছা আটটা পার্সপেকটিভ থেকে বলতে গেলে সে হলো কবি হ্যাঁ আহ গল্প লেখক আহ আর এখন আটটা পরিচয় আছে যে আমরা সবাই লিখি একটু জানবো মাধ্যমে জানবো যে কেন আমরা আমাদের সাথে একজন গুরু আছেন তিনি আছেন মাহুব ভাই মাহুব ভাই কেমন আছেন আচ্ছা লাভ গুরু টা কি রেডিওর রেডিওর লাভ গুরু নাকি ভাই আপনার সাথে কি আছে না গোলাপ থেকে বেশি এনে ভাই আহ আমরা আমাদের যে আলোচনা সেটাতে যাই সেটা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 ভালোবাসা বলতে অ্যাকচুয়ালি যে মানে যদি আপনি আর একটা বলেন যে ইস্ক বলে যেটাকে আর কি সেই সেন্সে তো আবার ওটা অন্য বিষয় চলতে আসে তবে মেনলি ব্রড সেন্সে কি লাভ হইতে পারে একটা ছেলে একটা মেয়েকে বা একটা ছেলে তার বাবা মাকে দেখছি আচ্ছা আমি আসলে করলাম যেটা খুব প্লিসি একটা বিষয় ভালোবাসা কি সব এই ধরনের ভাবের কথা আমরা কিন্তু প্রচুর বলি লেটস গেট স্ট্রাইট টু দা রিয়ালিটি তুমি মন আমরা আমরা ভালোবাসা কিভাবে দেখি আর ইসলাম আমাকে আমাদেরকে আসলে ভালোবাসাটা কিভাবে দেখতে শিখায় ভালোবাসা কি অপরাধ কিভাবে ভালোবাসা কি অপরাধ নাকি ওইটা নিয়ে আমরা পরে আসব। ভালোবাসতেছে একটা যে ছিল যে এটা মানে আমি বুঝাই বলতে পারছি না আমাদের সোসাইটিতে এখন যে ভালোবাসার যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমরা যে ভালোবাসার জন্য আলোচনা করতেছি তো এখানে আমাদের সোসাইটিতে গত দশ বছরে বা পাঁচ বছরে বা মানে সোশ্যাল মোড়াল থেকে ছেলে একটা মেয়েকে ভালোবাসতে পারে তাকে নিয়ে ঘুরতে যেতে পারে নিষেধ আছে যেটা ওয়েস্টে নাই কিন্তু নর্মালি বাংলাদেশে এখন এগুলো করে কিন্তু ইসলামিক তো এগুলো আসলে না আর ব্রড সেন্সে যেটা বলতে চাইছিলাম ব্রড সেন্স থেকে চলে আসছি শর্ট সেন্সে চলে শর্ট সেন্সে আসলে ইসলামে এলাও না মানে যে ব্যাপার হচ্ছে যে একটা ছেলে একটা মেয়ের সঙ্গে খুব সীমিত কিছু ইন্টারাকশন তাদের হতে পারে ইসলামে সে কিন্তু এর বাইরে তো আসলে যেটা আমাদের মনে করো আসলে বিয়ের আগেই লাভ রিলেশনশিপটাতে তারা জড়ায় তাদের একটা যুক্তি আছে যুক্তিটা হচ্ছে যে আমি সাথে সারা জীবন থাকবো সারা সারা সারাটা জীবনে কার সাথে তার সাথে একরুমে থাকবো একঘরে থাকব আমরা একটা সম্পর্ক করি পরস্পর পরস্পরকে চিনি বিষয়টা হতে যে আপনি প্রথম কথা হচ্ছে যে চেনা জানার বিষয়টা যে আসেন সেটা হচ্ছে যে প্রেম আর বিয়ের কিন্তু দুইটা একদম ভিন্ন প্রেম করা যখন একটা ছেলে একটা মেয়ে সাথে প্রেম করছে তখন কিন্তু তারা একজন আর একজন একটা মেয়েকে নিয়ে একটা গেল সেই দুই ঘন্টা সে তাকে ইমপ্রেস করার বিভিন্ন রকম চেষ্টা করলো কিন্তু এবং রাগারাগি হলেও দেখা যাচ্ছে তারা নিজেরা নিজেরা ভিতরে মিটাই ফেলতেছে কারণ এটা অনেক সময় যেটা আমি আমার লাইফে দেখছি যে আমি এক সপ্তাহের ভিতরে আমার গার্লফ্রেন্ডের সাথে মিট করার চেষ্টা মিট করার সময় পেয়েছে দুই ঘন্টা সেখানে মনে করেন যে ছোটখাটো একটা বিষয় হয়েছে যে সে করছে বা আমি করছি এই বিষয়গুলো আমরা আমরাই যদি ওই জিনিসটা নিয়ে মানে রাগারাগি হয় দেখা যাচ্ছে ঘন্টা সপ্তাহ ঘন্টা পাওয়া যায় দুই ঘন্টার ভিতরে দেখা যাচ্ছে পনেরো মিনিট মিনিট নষ্ট এটা তখন কেউ করতে চায় না তখন ওটা তাড়াতাড়ি করে আগে সলভ করে ফেলানোর চেষ্টা করেছি ঠিক আছে যাওয়া যে কিন্তু ম্যারেজের ক্ষেত্রে কিন্তু তা না ম্যারেজের ক্ষেত্রে একটা মানুষের সঙ্গে যখন দিনের পর দিন থাকতে হয়সিবিলিটি আর চীনা চেনার বিষয়টা যেটা বলতে চান সেটা হচ্ছে যে এটা তো খুব কমন কেস এটা যে মানে শুধু মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে বা হুজুরের ক্ষেত্রে হচ্ছে বিষয়টা তা না অনেক মানে সেকুলার ইয়েতেও দেখা যাচ্ছে যে প্রেম করছি তো আপনি কিভাবে আসলে তবে এই টেস্ট করার ব্যাপারটা আমি একটু ছোট এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই এটা হলো আমরা এই সুপার স্টোরে যাই মাঝে মাঝে পারফিউম কিনি তাই না পারফিউম সামনে একটা বিয়ের পরে কিন্তু ক্ষেত্রে সবাই ইচ্ছা করে ফেক চেহারা ধরে রাখে এটা অটোমেটিকলি একটা আদার পার্ট রাইট তো বিয়ের পরে এইটা দিনের পর দিন আসল যে মানে এই জিনিসটা ধরে রাখার যারা মনে হয় যে আসলে আস্তে আস্তে আসে এরকমই মনে হয় যে কারণ আসলে আফটার টেন ইয়ার্স অফ ম্যারেজ মানুষ বলে আমি তোমাকে এখনো চিনি নেই বিষয়টা অনেকটা এরকম এখানে একটা কথা আছে যে আমরা যদি অল্টারনেটিভটা না দিই আমরা যদি মনে করি যে ইসলাম তো আসলে এটা মনে করে না যে আমাদের প্রিম্যারিটাল রিলেশনশিপের মাধ্যমে এটা করা উচিত মানুষ একজন মানুষকে চিনবে সেটা ওয়ার্ক করে না বাট সেক্ষেত্রে ইসলাম স্পাউস যখন চুজ করতে বলে সেটা কি হবে বা আসলে গ্যারান্টি কি যে আমরা রাইট পার্সন কে খুঁজে পাচ্ছি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 ইসলাম যেটা ইসলাম যেটাকে প্রাধান্য দেওয়ার মনে হয় যে তার ওয়াইফের জন্য বা ইসের জন্য মানে একটা স্পাউস সঙ্গে বছর বসবাস করার পরে কিন্তু তার ওই বা পাগলামি ধরনের যে ভালোবাসাটা ওটা কিন্তু থাকে না তো তখন দেখা যাচ্ছে সম্পর্কটা টিকায় রাখার জন্য সত্যি বলতে কখনোই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চেনা যায় রাইট কারণ এটা একটা অদ্ভুত বিষয় মনে হয় যে একটা মানুষ তার স্পর্ধের সাথে কেমন আচরণ করবে এটা সে নিজেও জানে না আপানটিল সে নিজেই বিয়ে করে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 ফাই আমরা একটু মূল যে টপিক সেটাতে যাই আসলে যে ভ্যালেন্টাইন হ্যাঁ এখন একটা ক্রেজ চলতেছে আমাদের বাংলাদেশে নাই আগের মতো যেটা আগে ছিল এখান থেকে তো আসছে জিনিসটা বাংলাদেশে আসলো আহ ইনসাইট আছে কিনা আসলে একটি ছোট মানে মনে হয় এই পূর্ব করতে চাই ঢাকা কলেজে পড়িটি হয় ঢাকা ইউনিভার্সিটি যেত ক্যারামবেল ঢাকা কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা মাঝে মাঝে একদিন গিয়ে দেখলাম খুবই জাক অবস্থা এদিক সবাই সেজে বসে আসছে আমি আমার ফ্রেন্ড কেউ জিজ্ঞেস করলাম ওই ব্যাপারটা কি তখন বললো এই ভ্যালেন্টাইন খুব একটা মতো ছিল না আসলে করানো হয়েছে শফিক রহমান সফিক রহমান নামের একটা লোক যাই দিনে এডিটর ছিল এই লোকটা রাত্রেবেলায় একটা অনুষ্ঠান দিতে সময় লাল গোলাপ বিটিভিতে দেখা হ্যাঁ হ্যাঁ লাল গোলাপ থাকতো সামনে আস্তে আস্তে মানুষের মাথায় ঢুকাই দিছে মানুষ তো এমনি আসলে ছুতা খুঁজে কিভাবে হ্যাঁ কেউ একটা অশ্লীলতা জায়গ করা যায় ছুতা খুঁজতে থাকে তার মধ্যে পিটিভিতে কিছু একটা দেখানো মানে আসলে একটা লিগাল লাইসেন্স দেওয়া হ্যাঁ কারণ সবাই মনে করে বিটিভি দেখা যাচ্ছে তারপর এই মূর্তি পূজা আস্তে আস্তে ব্যবসায় পরিণত হয় সিমিলারলি এখানে একটা লোক বাংলাদেশের ক্ষেত্রে এই সফিক রহমান ভ্যালেন্টাইন ইন্ট্রোডিউস করে আমাদের মিডিয়াতে তখন এই অন্যান্য কার্ড কোম্পানি অন্যান্য যারা ইভেন্ট ইভেন্ট করে সবাই দেখলো খুব বেশ ভালো একটা কি বলে সুযোগ ওদের বা এগুলি ই করার জন্য জন্য কি বলে সবাই এটা নিয়ে মেতে উঠলো সিমিলার টাইমে ইন্ডিয়ান এম টিভি এরা গান বের করলো দেখলো সবাই বেশ ভালোই জিনিস কিন্তু আলটিমেটলি যে ব্যাপারটা এই ভ্যালেন্টাই জিনিসটা ওয়েস্ট যেখান থেকে আমরা ইম্পোর্ট করলাম শফিক রহমান বা শফিক রহমান বা এদের মতো যারা আছে শফিক রহমান পার্সন মাত্র বা কালচারটাকে ইম্পোর্ট করে বাংলাদেশ বাংলাদেশের মুসলিম ল্যান্ড নিয়ে আসে আমাদের ভালো লাগে জিনিসটা খেয়াল করেন কিন্তু আমাদের ডিসের ফিলিং হওয়ার কথা ছিলাম বলি যেমন আজকে থেকে মনে করেন বছর আগে একটা মেয়ে ঘর থেকে যদি সন্ধ্যার পরে আসবে এইটা অ্যাকচুয়ালি একসেপ্টেবল ছিল না কোথায় যায় আসলে আমরা এটাকে এত হোল হার্টেডি অবজার্ভ করে আসি এই কালচারটাকে আমার তো মনে হয় আমার তো মনে হয় যাওয়া বা যেমন আগে ছিল ফেব্রুয়ারি মাস মানে ভাষার মাস এই মাস হ্যাঁ অনেক কিছু মানে খুব গাম্ভীর্যপূর্ণ কথাবার্তা শোনা তো এখন ফেব্রুয়ারি মাস আসলে মনে হয় ভ্যালেন্টাইন্স মাস শুধু ফেব্রুয়ারি না মানুষের আসলে এই জিনিসটা করার জন্য একটা ছুতা দরকার ছিল আমিও এরকম একটা আসলে যাচ্ছিলাম আমরা যখন মানে ছোট ছিলাম বা আমরা যখন মানে কলেজ লাইফে লিড করতাম তখন আসলে মানে মজা করতে হবে এটাই হলো মেইন ইয়ে ছিল যে বেরোতে হবে দেখা যাচ্ছে যে মানে খুব খারাপ সেন্সে দেখা মানসিকতা এরকম একটা ইভেন্টে দেখা যাচ্ছে যে আমাদের সময় ছিল যে ছেলেরা খুব ইয়ে ছিল অ্যাক্টিভ ছিল মেয়েদের প্রতি বা ইয়ের বিয়েদের কিন্তু মেয়েরা দেখা যাচ্ছে একটু প্যাটিভ থাকতো কিন্তু ফ্রেন্ডশিপ ডেতে বা ভ্যালেন্টাইন ডে গুলোতে মেয়েরাও এরকম ছিল না ওই সময় জিনিস আমার থেকে। বা পিকনিক টাইপ কোন একটা ইন্টারাকশন কোনো যে একটা মানে হচ্ছে তো আসলে এই জিনিসটা সামথিং যেটা একটা একটা প্ল্যাটফর্মের ক্ষেত্রে না শুধু ইউনিভার্সেল প্রিন্সিপল যে দুর্বল জাতি সবল জাতিকে ফলো করে এটা লিখছেন আহ উনি উনি উনি কথাটা লিখছিলেন এটা খুবই মানে মানে সব জায়গায় কোট করা হয় মানে হারাম জিনিসের প্রতি যে আগ্রহ মানুষের মানে হারাম করলে যে মজা লাগে আর একটা অবশ্যই একটা বড় পয়েন্ট রাখি টেকনোলজিক্যাল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 তো আমরা সেটাকে গ্রহণ করলাম হচ্ছে মানে টিচার হিসেবে আপনাকে ভালোবাসি আপনার স্টুডেন্ট হিসেবে আপনাকে ভালোবাসি কিন্তু আমাদের এখানে এসেছে খালি ওই একটা ফর্বে যে শুধু শুধু ইস্কটা এসেছে তো আসলে কি আমরা ভ্যালেন্টাইনের চেতনা থেকে সরে যাইনি এখন সবচেতনাই তো আসলে বিকৃত হয়ে যাচ্ছে এবং সবচেতনা একই দিকে যাচ্ছে বলে না চেতিবাসী হোক মনে হয় যে মানে হ্যাঁ সত্যি যে আসলে সেটা ছিল ডিফারেন্ট লাইক হয়তো বিয়ে করা একটা ইয়ে এখন এটা আর একটা বিষয় আছে ধরলাম যে ভ্যালেন্টাইন তাহলে একটা কোশ্চেন চলে আসে আমরা যদি আমরা জানতে পারলাম আসলে ভ্যালেন্টাইন এই ডেটা আসলে চোদ্দ তারিখের সাথে কোন রিলেশনশিপ নাই আর কি রোমানরা খ্রিস্টানরা রোমানদের ইয়ে থেকে ইম্পোর্ট করছে কিন্তু এটা এই চোদ্দ তারিখে ছিল না এটা পরে পরে কয়েক শতাব্দীর পর এই চার্চের লোক বা কারা নাকি এটা এই চোদ্দ তারিখ হিসেবে দাঁড়ায় যে চোদ্দ তারিখে ভ্যালেন্টাইন দিবস পালন করতে হবে আমি যদি আমার ওয়াইফকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন হ্যাঁ এখন আমাদের এসব বললে এখন কথা হলো এই আদৌ কি বলা যাবে কিনা এখন আহ কথাটা বললে আসলে ফটো আটাইপের হয়ে যাবে ইসলামিক পার্সপেকটিভ থেকে কোনো আহ কাফিরদের অমুসলিমদের কোনো উৎসব রিচুয়াল যারা ওদের থেকে আসছে আমাদের আমাদের ট্রেডিশন থেকে আসা নাই এই হিসাবে মানে এইসুলের অনুসারে আমরা আসলে আমি আমার বিবাহিত স্ত্রী কেউ ভ্যালেন্টাইন দিবস সেলিব্রেট করার জন্য বললাম আচ্ছা একটা ডিফারেন্ট একটা আমি সালমানো তুমি যদি বলি যে বাংলা লিটারে ইন কিভাবে ইসলাম বিষয়টা কিভাবে দেখে তোমার কাছে এটার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 একটা মেয়েকে দেখছি মানে আমার হয়তো মানে এজ এ মানুষ মানে এখনো ওই প্রেমে পড়ার মতো এটা হয় না কিন্তু আমি ওই যে গল্প উপন্যাস পড়ে আসছি যে এই বয়সে প্রেমটা হয় এই বয়সে প্রেম করার জন্য উপযুক্ত সময় আর বিষয় হচ্ছে যে এটা মনে হয়েছে এটাই আর কি আর ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি প্রেম ভালোবাসার তাহলে ইসলাম যেভাবে আসলে আমাদেরকে প্রেমটাকে আমাদের কাছে নিয়ে আসে সেটা আমার কাছে মনে হয় যে এটা একটু অবশ্যই পারফেক্ট বলার দাবি রাখেনা তবে ইসলাম প্রেমটাকে দেখা ইটসাইফ নট মানে মানুষের জীবনে অনেক কিছু আছে তার ভিতরে হ্যাঁ অবশ্যই লাভ একটা ইয়া জিনিস মানে ভালো জিনিস এটা তো মানে কেউ যদি যেমন আছে যে কেউ যদি তার মানে আল্লাহর স্মরণ ব্যতীত যদি তার ওয়াইফের সঙ্গে সময় তাহলে তার তাছাড়া কথা আছে না প্রেম করেছেন ইউসুফ নবী প্রেম করেছেন মুসা নবী এগুলা তো বাংলা লিটার অংশ তো এ ব্যাপারে সালমান ভাইয়ের আপনি আশিক ভাই সেটা বলতে এটা আমি আসলে একদিন মানে তখন আমি মুসলিম তা আমি বাসে আসছিলাম তুমি কি কোনো এক সময় মুসলিম ছিল না আর আমি মুসলিম ছিলাম না এবং আমি যখন ইউনিভার্সিটি লাইফে প্রবেশ করি তখন আমি আচ্ছা আচ্ছা যখন মানে এখন যে কাহিনীটা আমি বলছি সেটা হলো যে ওই যে যে ঘটনাটার কথা বললেন সেটা হচ্ছে যে আমি সমা থেকে ঢাকা আসছিলাম তো এসি একটা টিভি এই গানটা আর কি শুনছিলাম তো গানটা শোনার পরে আমার আসলে আমি যে কি করবো আমি বুঝতে পারতেছিলাম না মানে গানটাতে এত পরিমাণ মিথ্যাচার করা হয়েছে মানে উইদাউট এভিডেন্স নবীর আসুলদের নামে ভয়ানক ধরনের কথাবার্তা বলা হয়েছে তো এই যে প্রেমের এবং এই যে ইউসুফ নবীর যে ঘটনাটা বলে যে জোলেখা এই জোলেখা আসলে মানে জোলেখা এই নামটা এই নামটা আসলে কোথাও আসে নাই এমন কি বনিস স্টাইল এর আমি এটা পাই এই নামটা মানে বাঙালি কবিরা আনছে নাকি আনছে আমার জানা নাই মানে টাইটানিক একটা যাহা ছিল কিন্তু এই যে রোজের প্রেম কাহিনী দেখেছে এটা তো আসলে পুরাপুরি ভুয়া তো বানানো আরকি কবিকল্পনা সমস্যা আছে না যে হিন্দুদের মধ্যে একটা বিশেষ আছে যে মানে আমার কাছে বিষয়টা অন্যরকম আমার কাছে মনে হয় কি আহ এখনকার যে কালচারটা খুব কালচার লিবারি ইস্যু কে আমার একটা এখন সুলতান সুলোমানের মধ্যে একটা জিনিস করে আবার দেখ যেমন হিস্টোরিক আছে যেমন দেখাই তার সাথে প্রেম তার সাথে প্রেম ছিল ছোটবেলায় বড় বেলায় গিয়ে মিলছে সেই সব টিপিক্যাল বাংলা সিনেমা কাহিনীগুলো আরকি এই পার্সোনালিটি সাথে প্রেম জিনিসটা ঢুকাই দিয়ে এটাকে একটা স্পাইস দেয় সেই মহিলা মিনিস্টার ওয়াইফ অফ কি বলবো ক্যাজুয়ালিং বাটানোর জন্য এবং লাস্টেছিল এরপরে ওনার জামা টানা ছিঁড়ে ফেলছে তখন মিনিস্টার ওই যে তার হাজবেন্ড আসছে এবং সে দেখছে যে ইউসুফ আসলাম পালা যাচ্ছিল এবং তার ওয়াইফ তার পিছনে দাঁড়ায় আছে এখন ইউফ আল্লাহ সাল্লামের ঘটনা মানে তাকে কুয়ায় ফেলা থেকে নিয়ে একদম তার মানে শাসন ক্ষমতা পাওয়া পর্যন্ত পুরো ঘটনার মূল শিক্ষাটা করানো হচ্ছে তার হিত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 মানে কবি সাহিত্যিকরা কিন্তু এখানে যেমন কবিতা বা গান এগুলো একটা মানুষকে ইমোশনাল করে দিতে কিন্তু আমি যে পয়েন্টটা পড়তে সেটা হচ্ছে দেখেন তারা দেখা চায় যে আহ মানে এই সুলতান অমুক ওই রাজা অমুক মানে সুলতান সোলেমান কিন্তু টার্কিজদেরই অ্যাকচুয়ালি মানে একজন সুলতান মানে সুলমান দা ম্যাগনিদের একটা মানে প্রাইড কিন্তু তার তাদের কিন্তু তারা মানে এবং আমার যতদূর আমি তারা এটা লিটারে কবিদের উপরে সচেতন হয় কবি ছিলেন হ্যাঁ আব্দুল বিন রাহাকে বলছিলেন এই বিষয়টা ভেরি পবিত্র গ্লোরিয়াস মনে পড়ছে কথাটা কেন বলতেছি এই কারণে যে একটা খারাপ জিনিসকে কিভাবে সুন্দর করে পড়ে করা যায়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 তো যাই হোক সে একটা বই লিখছিল দ্বিতীয় প্রখর বাংলা আমি এক বছর বইটা পড়ছিলাম কাহিনা একটা মেয়ে তার মা তাকে ছেড়ে চলে গেছে অনেক আগে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 রিলেশনশিপের ফিলিং এটাকে এমন ভাবে সুন্দর এরকম কিন্তু বলে কবিরা বলে যে চিৎকার করে বলতে ইচ্ছা করতেছে আমি ওকে পাইছি আমিও প্রেমে পড়ছে লাগিস এই জিনিসটাকে এত ভাবে হাইট দিছে এবং কাইন্ড অফ এই পরকীয় এই জিনিসটা এই নোংরা রিলেশনশিপটা এখানে করছে খুব পজিটিভলি লিটারেচারের কোর প্রবলেম হচ্ছে এখানে এটা শুধু বাঙালি লিটারেচার কিনে আমি যাই না আমি আসলে লিটারেচার খুব কম পড়ছি কারণ আমি আসলে খুব লিটারেচার কম পড়লাম একটু ফ্যাকচুয়াল আমার পার্সোনালি হচ্ছে জিনিসপত্র বেশি পড়া আরকি গল্প কবিতা পড়ছে আগে ছিলাম তো সাথে সাথে ওই মহিলা কিন্তু ইউসুফের উপর দশ চাপেছে যে দেখছো তোমার সার্ভেন কি করতেছে তো এই যে অপরাধী সে নিজেই মানে যে তার ভিকটিম তা আর উপরে দশ চাপিয়ে এটা সাথে বর্তমান বইয়ে অশ্লীলতা থাকে সকল অশ্লীলতা যে হাদিসের মধ্যে তারা অশ্লীলতা খুঁজে পায় ঘরে ঢুকতে অনুমতি নাওয়ার হাদিস তারা বলছে অশ্লীলতা যে অশ্লীলতা যারা প্রমোট করে তারাই এই ছোটখাটো বিষয়গুলাতে নাকি অশ্লীলতা খুঁজে পায় যারা মানে যারা খেয়াল খুশি হিসাবে সবকিছু করতে চায় মানে আমার ইচ্ছা আমি যা যা করবো এরা এদের একটা আলাদা একটা ফেয়ার আছে আরকি হ্যাঁ এই ভয় থেকেই ওরা ইসলামের এইসব রিজেক্ট করে যেসব জিনিস মানে ইসলামকে যদি হালকা ভাবে একসেপ্ট করে ওদের রীতিনীতিও কিন্তু কিছুটা অ্যাকসেপ্ট করতে হবে আসলে মানে কনসিকুয়েন্স অনুসারে অনেক অশ্লীলতা বাদ হবে মানে এই জন্যই এরা এইসব এই মানে মাদ্রাসার ওখানে অশ্লীলতা খুঁজে পায় কারণ ওদের রিজেক্ট করতে হবে প্রিন্সিপাল ইসলামের প্রিন্সিপাল রিজেক্ট করার মাধ্যমেই ওদের নিজস্ব আহ বা নিজস্ব ধ্যান ধারণা এস্টাবলিশ করাটা সোজা হয় এবং তারা এটা নিয়ে একটা বিগ ডিল করবে যে দেখো তোমরা মুসলিম এরকম বাট তারা এর থেকে খারাপ কোন ভ্যালু আসলে দেখা যাচ্ছে আরব করে বসে আছে রাইট বা আরো সিভিয়ার কোন একটা ম্যাটার তারা হয়তো খুব ইজিলি নেয় লাইক যেমন এই যে লোকগুলো কথা বলে সব জায়গা থেকে তারা একটা রং একটা ক্রুকেট খুঁজে বের করে এবং সেটা নিয়ে একটা বিডিল করে এনি একটা টপিক কথা বলি সেটা হচ্ছে আমাদের এই টাইমে আসলে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 তারা একটা এখন এটা আসলে কি করে আমি আসলে সালমানকে জিজ্ঞেস করবো কারণ সালমানের আই থিঙ্ক আছে এই বিষয়টা উপরে এই ধরনের একটা রাইট তো আমি যখন কি করা উচিত বলতে গেলে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে কাট আপ করা উচিত কেন কাট আপ করা উচিত এর পিছনে আমার অনেকগুলো লজিক আছে কারণ আমি নিজে অনেক কিছু মানে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 ফার্স্টত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলা উচিত ওই রিলেশনশিপের যে ইয়া ব্যাপারগুলো থাকে আর কি যে করলে কমে মানে মানে যে বিষয়গুলা আরকি মানুষের ইমোশন গুলাকে বুস্ট আপ করে সেই জিনিসগুলা থেকে দূরে থাকা যেমন আমি ফার্স্টে বলবো যে মিউজিক বা মানে রিলেশনশিপ লাভ আমার বউয়ের আঙ্গুল ধরে সুফান আল্লাহ সুফান আল্লাহ বললাম দিতে হবে এখানে তাহলে সে যার প্রেমে পড়েছে তাকে যেন বিয়ে করে নেয়ালি কিছু ইস্যু আছে বাট আমার কাছে মনে হয় যদি পসিবল হয় তাহলে প্রিফারেন্স দেওয়া উচিত তাকেই বিয়ে করা যার সাথে প্রেমটা কিন্তু একটা কাইন্ড অফ একটা কন্টিনিউ একটা আহ হাই স্টেট অফ ইমোশন সারাক্ষণ একটা ফিলিং হ্যাঁ বিয়ের পর এটা ডাউন হয়ে আসে যাকে পছন্দ করছে তাকে পাইলে ভালো এটা গুড যদি হয় এখন এখানে আমার কাছে মনে হয় একটা আদার পার্টির মধ্যে একটা মিনিমাম রিলিজিয়াস যদি থাকে তাই হয়ে যায় আর যদি ওই রকম থাকে আমার কাছে পার্টিকে ইনভলভ করলে জিনিসটার মধ্যে যে চলে আসে লাইক মনে করো এরকম কখনো কোনো করছি যেটা হলো সে কারোর মধ্যে আছে চাচ্ছে যখন আমরা বলছি ঠিক আছে তুই বিয়ে করে নাও আমি তোমার আমি বলি সেটা হচ্ছে বিয়ে করতে হবে এখন এটা যদি তোমরা তারা করতে চাই দেন এটা জন্য যা দরকার এর থেকে বেশি না রিলেশনশিপ কন্টিনিউ করা আসলে অনেকে বিয়ে করতেও চাই আমার ধারণা কারণ ধারণা না ইনফ্যাক্ট মানে বন্ধু বান্ধবিরিয়েন্স থেকে আর কি এরা আসলে পলায় বা কিভাবে বিয়ে করতে চাই দ্য প্রবলেম ইজ বাংলাদেশে আনুষ্ঠানিকতা এত ডিফিকাল্ট মানে বিয়ে ব্যাপারটা এত কঠিন করে রাখা হয়েছে ইন ফ্যাক্ট বিয়ে করতে সাত ভাবে সো কেউ কেউ যে ওই আকাশবাতাস কোরাস শিখে রেখে বিয়ে করে ফেলছে আর সবাই নিজ নিজ মত দিয়েছে আমি এখনো দেইনি তো বিয়ে কর নাই তুমি কি মতামত যোগ্যতা রাখవా দাও তখন আমি বললে মজাটা আসতে আপনি মজাটা নষ্ট করে দিলেন আমি আমার ইয়েটা একটু রিপিট করি আমার পয়েন্টটা একটু রিপিট করি সেটা হচ্ছে আমরা না করা। এখন এখানেই আমার অনেকগুলো পয়েন্ট আছে কারণ হচ্ছে যে একটা মানুষ যখন একটা মানুষকে পছন্দ করে তখন তাকে তার পুরা একটা প্যাকেজ আকারে পছন্দ করে কিন্তু সেই মানুষটা যখন ইসলামে আসে এবং এটা সাহাবি লহুমদের ক্ষেত্রেও হয়েছে যে যখন একটা মানুষ ইসলামে আসে তখন সে তার অধিকাংশ ইয়েটা অধিকাংশ পিছনের জীবনটা সে পিছনের আদর্শগুলো চিন্তাগুলো পিছনের ব্রেইনটা মগজটা সে ফেলে ইসলামে ঢুক ঢুকে এবং এটাই কিন্তু পরিপূর্ণ ইসলামে প্রবেশ করা তখন কিন্তু তার যে স্কাউস থাকে বা তার যে রিলেশনশিপ যার সাথে থাকে সে কিন্তু একটা ধাক্কা খায় ফেসবুক একটা ট্রেন্ড যে আমাকে ফচরে উঠা দিবে কথা কথা বলছি যদি এটা এটা আসলে খুব একটা হেলদি গেছো না কিন্তু স্বপ্ন দুইজনের স্বপ্ন কিন্তু মানে আগে দুইজন একই টাইপের স্বপ্ন দেখত হ্যাঁ যে আমার বয়ফ্রেন্ড আমাকে মুভি দেখতে যাবো আমরা আমরা ইসলামিক জুডস যেটা আমরা গতদিন আর একজন আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে ইসলামিক জুডেন্সে আসলে মানে যদি কোন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মধ্যে যদি সেক্সুয়াল হয় তাহলে কিন্তু তারা কোনোভাবেই তবা না করে বিয়ে করতে পারে না এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার যদি তাদের ভিতরে রিলেশনশিপ না থাকে ওই ধরনের নর্মাল রিলেশনশিপ থাকে না যায় তাহলে তারা বিয়ে পরিপূর্ণ তবা না করে যদি তারা বিয়ে করে বিয়ে করেও ইসলামিক অনুযায়ী সে বিয়েটা কিন্তু আসলে হবে না তারা সবকিছু মেনটেন করে চাকরি টাকি সব নিয়ে তারা বিয়ে করলো কিন্তু বিয়েটা ইনভ্যালিড তাদের পুরোটাই কমিউনিকেশন হিসেবে কাউন্ট থাকবে আপনি একটা মেয়েকে পছন্দ করেন সে মেয়েটা হঠাৎ করে সে ইসলামিক হয়ে গেল এখন আপনি তাকে বিয়ে করতে চান কিন্তু সে আপনাকে বলতেছে যে তোমাকে হোল্ড হার্টেডলি খুব পিওর হার্ট নিয়ে তবা করতে হবে এবং আপনার সাথে কথা কথা বলছি আপনাকে দিচ্ছি না মনে করেন একটা মানুষের সাথে তো এখন বিষয়টা হচ্ছে যে একটা মেয়ে বলছে একটা ছেলেকে যে তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কিন্তু মন থেকে তো অবগণ তোমার কিন্তু মন থেকে সেই ছেলেটার ভিতরে এখন ওই সেন্সটাই আসে নাই যে এটা রং মানুষ ইসলামে চলে আসে যেমন মোয়াল্লা কুল জাকাত দেওয়া হয় সেসব লোকদেরকে যাদের কে দিলে তাদের সামহা হারটা ইনক্লাইন হবে আমার পার্ট মানে কখনো আমি দেখছি যে বিয়ে জিনিসটা শর্ট অফ ইনসেন্টিভ কাজ করে একজন যদি আসে আর একজন যদি নিম রাজি হয় বিয়ের পর আস্তে আস্তে চলে আসে আসলি ছেলেদের হাজব্যান্ড করে এটা ওয়ার্ক করে। আমার চোখে এরকম ধরা পড়ছে বাট মেয়ে হইলো ছেলে চেঞ্জ হয় না কারণ ছেলেরা ডমিনেন্ট হয় বেশি ওইসব জায়গায় আমি দেখছি এটা ওয়ার্ক করে না ঠিক আছে না না ওই লেভেলের ইমপ্রপার তো যদি হয় আচ্ছা সমস্যা নেই আচ্ছা তো আমি একটা তুমি একটা কথা বলছিলাম যে বিষয়ে যে বিয়ের পর ওই যে পানি ছিটকা দিয়ে উঠে দেওয়া কিরকম হয় একটা ছেলে একটা মেহপিছনে দৌড়ায় বেড়াচ্ছে আর চিলড্রেন্স ডে যিনি কবে আমি ভুলে গেছি দিবস টিভাস মনে থাকে না আশিক ভাই মনে আছে কিনা তুমি খুব দিন দেখা যাচ্ছে যে না না না বঙ্গবন্ধু আমি অনেক পরে নভেম্বরে নভেম্বরে একটা মেয়ে একটা ছেলে পিছনে দৌড়াচ্ছে হ্যাঁ হ্যাঁ বিষয়টা হলো এরকম যে যখন আসলে মানুষ বিয়ে করে ফ্যান্টি চলে যায় লাভ তো পুরোটাই এবং আমাদের মানে লিটারেচার বলেন সমাজে বলেন আর টিভি অ্যাডে বলেন শুধু কেয়ামতটা কেয়ামত থাক দেখা দেয় কিন্তু বাকি পার্টটা দেখা না আমার কাছে মনে হয় এই যারা এত কথা না এই টাইপের জিনিস নিয়ে এত বিজি থাকবে আরকি বা থাকবে হ্যাঁ বিয়ে বিয়ের পর মোটামুটি বিয়ের পরে মোটামুটি হবে একটা আরকি আগে এরকম কোন রেসিলিটির কোন বিষয় নাই এনিটাই আরেকজন বলবে তুমি কিভাবে ছেড়ে চলে গেলে মানে এটা কোন গুলি মারো এটা কেউ আসলে কোন মানে কোন কি বললো সিকিউরিটি নাই খুবই ভালো এবং ইনসিকিউর রিলেশনশিপ যেটাকে আমরা সোসাইটিতে এত বেশি এবং খুব বিশাল কিছু একটা কিছু মনে করতেছি এটা আসলে একটা ব্যাপার গল্প শুনে একটা দোকান আকৃষ্ট হয় তো ওখানে আমি মসজিদা যাতে ওটার শব্দ কানে আসে তো একবার শুনছি যে নায়িকা নায়ক বলছে যে তুমি কি আমাকে ভালোবাসো না নায়ক বলছে বাড়ে ফ্ল্যাট করলে কি ভালোবাসা হয় নাকি তো শুনেছি আমার কাছে আসার গল্প কাঁচা হাসের গল্প শুধু এটা না তুমি তো বললাম কাঁচা গল্পের এটা হচ্ছে পলিথিনের মধ্যে বাচ্চা যৌথ গবেষণা যৌথ গবেষণা যেটার জন্য যৌথ গবেষণা মানে বিশ্ববিদ্যালয় এখন এই যে কাছাষের গল্প এটা হচ্ছে সাইড আমাদের শুধু একটা সাইড দেখায় এর পরবর্তীতে কি হয় তাদের এই জিনিসটা নিয়ে তারা কিন্তু এই যে কনসিকুয়েন্সটা পিছনের যে মানে কেন এই হচ্ছে কেন ঘটনা গুলো হচ্ছে তারা বদল করে না বা তারা লিঙ্ক করে না সামহ তাদের যে কর্পোরেট কালচার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 এখন আমাদের আসলে দুইটা জিনিস আমার কাছে মনে হয় আরকি থাকা সামনে আল্লাহ হেল্প করুক আল্লাহ আল্লাহ রক্ষা করুক এইসব ইয়ে থেকে আচ্ছা গুলো মিডিয়া বা মানে অনেক অনেক তারা এই জিনিসটাকে স্বীকার করতেছে কিন্তু অনেকে যারা বিশেষ করে আপনার মানে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 রোমান্সটা কেমন ছিল হ্যাঁ আমি একটা মানে একটা ইস্যু ইস্যু আনার চেষ্টা করছিলাম যে আমাদের পডকাস্ট শুনে সবাই ভাববে হয়তো বা ইসলাম রোমান্টিকতা বা রসকসহীন একটা রিলিজন আমাদের কোন মন নাই হ্যাঁ না মানুষ এটা নিয়ে খারাপ কথা বলে তুমি জানো না কিনা মানুষ বলবো যেটা তো বাচ্চা বাচ্চা পয়া করা মেশিনেরা করে তখন তারা এই জিনিসটাকে মানে একেবারে দুই একটা জিনিস মানুষ হয়তো বা যেগুলো জানে না একটা জিনিস বলতে মানে উল্লেখ করা যায় এটা হলো যখন আই সার কোন একটা মাংসের যেখান থেকে মানে কামড় দিতেন এটা কিন্তু একটা পাবলিক জিনিস ইনফ্যাক্ট পাবলিক মানে কি ফ্যামিলি এফেয়ার কিন্তু নৌন এফেয়ার্স অন্য সবাই দেখেছে ইনফ্যাক্ট হ্যাঁ এটা এমন না যে একটা গোপন জিনিস রিপিল করা হয়েছে অনেকে দেখছে আর এই ভালোবাসার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 এটাকে ফুলফিল করার জন্য একটা গাইড একটা সেটা হচ্ছে ম্যারেজ এটার মধ্যে এরপর হচ্ছে এটা তাদের ব্যাপার আর ইসলাম ওই জিনিসটাকে হ্যাঁ মাহবুব ভাই আছেন আপনি আছেন আমি এই জায়গায় শুনেছি একজন সায়কের আমি নাম বলবো না তো উনি বিষয়টা বলতেছেন চাইছেন যে লাভ ইটসেল বলছেন যে লাভ মানে কেউ একজন যদি কারো প্রেমে পড়ে কোন বিপরীত প্রেমে পড়ে যায় হারাম না কিন্তু হাউ মানে কি বলবো মানে আমরা এই প্রেমে পড়ার পরে আমরা কি করবো এটা কি এটা কি সত্যি কথা মানে আমি জানি কিন্তু সে দেখা যাচ্ছে যে পাপ হবে মানে সে তাকে দেওয়ার দিচ্ছে বিয়ে করার জন্য ছেলে আচ্ছা হ্যাঁ আমি যেটা জানি যেটা আরকি আমার একটা না বললেই না যে ভাই বলার পরে মনে পড়ছে আসাদাম ছিলেন আগে তুমি জিততো এখন আমি জিততেছি এত জিনিস খেয়াল করার বিষয় বয়স তখন কত থিঙ্ক ফিফটি ফাইভ ফিফটি প্লাস ডেফিনেটলি আশা আনহা উনি হচ্ছেন হ্যাঁ না আমাদের এখানে এখানে ধরা হয় প্রেম ভালোবাসা বিয়ের আগে জিনিস এমনকি আমাদের দয়া হ্যাঁ এটা কি জিনিস দয়া দয়া আচ্ছা হ্যাঁ এই যে বলছিলাম ইভেন তো বলতেছি সেটা হলো রোমান্স নাই এই ধরনের একটা কথা বলছে তখন বলছে প্রেম ভালোবাসা কি সব দয়মায় বলে কিছু নাই এটা একটা ইম্পর্টেন্ট আসলে লং টার্ম এর রিলেশনশিপেন করার জন্য রোমান্স লাভ এগুলো না ইভেন সত্যি বলতে করতে পারে যদিও ইসলাম আসলে আই থিঙ্ক মা আদা রাইট যে একটা গুড রিলেশনশিপ বা একটা কেয়ার এই জিনিসটা কি এটা আমাদের সোসাইটিতে আসলে এই জিনিসটার ব্যাপারে সবচেয়ে আমরা একটা রিলেশনশিপের জন্য লাইক দিস বাট এভরি ওয়ান রিলেশনশিপ আসলে ওয়ার্ক করে না আদার ফ্যাক্টর যেটা আসলে ইসলাম বলে কি বলবো এটাকে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 কোন ধরনের টপিকে আসলে আমাদের আলোচনা হওয়া দরকার সেসব বিষয়ে আপনারা আপনাদেরকে জানাতে পারেন আমাদের পড়্তার সময় সেই আলোচনা করবো আমাদের ইচ্ছা আছে যে আমরা স্কলারলি পার্সন যারা আছেন আমাদের আলেম বা তলেবুল স্টুডেন্ট অফ নলে তলেবুল আলম তাদেরকে আমরা ডাকবো ইনশাল্লাহ যারা একটিভিস্ট আছেন লেখালেখি করেন অথবা যারা